মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা একটি মনজ্ঞ প্রোগ্রাম বিশিষ্ট জনের। সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকার দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মহাতারামের কাছে বিগত পর্বগুলিতে আমরা সাক্ষাৎকারে অনেক বিষয় আমরা জেনেছি আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহাতারামের কাছে আসছি মহাতর ধন্যবাদ আপনাকে মানব জাতিকে সুষ্ঠ সুন্দর ভাবে মুক্তির পথে পরিচালিত হওয়ার জন্য বা তাদেরকে পরিচালনা করার জন্য আল্লা সুবহান হালা নাজিল করেছেন যুগে যুগে আসমানি গ্রন্থ কোরআনুল করিমের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে মহতারাম কিছু আপনার কাছে জানতে চাই আপনি উপস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশই বলে ফেলেছে সেটা হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনি মানব জাতিকে সৃষ্টি করার পর আসলে আমাদের আসল ঠিকানা তো ছিল জান্নাত যে কোনো কারণে হোক যেভাবেই হোক আমরা দুনিয়ায় এসেছি আল্লাহন তালা আজাত আদম এবং হুকুম করেছিলেন মিনহা এ তোমরা সকলেই জমিনে চলে যাও সেখানে আমি তোমাদেরকে এভাবেই ছেড়ে দিবো না সেখানে কিছু আমি জীবন বিধান পাঠাবো আমি আলিম সালাতামদের মাধ্যমে অমান্তাবি আহদায়া যারা আমার সেই জীবন বিধানকে আমার পথকে আঁকড়ে ধরবে তার অনুসারী অনুগামী হবে তাদের ওই দুনিয়ায়ও কোনো টেনশন নেই এবং ভবিষ্যৎ আখরাতকে নিয়েও তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তরবুলা আলমিন তার সেই ওয়াদা মতে তার সেই কথা মতে তিনি যোগে যোগেই প্রয়োজন মতো আম্বি আলিমু সাল্লাদেরকে পাঠিয়েছেন কখনও কিতাব দিয়েছেন কখনও কিতাব ছাড়াই কিছু আহ্টাম বিধান দিয়েই পাঠিয়েছেন পূর্বেকার কিতাবের উপরই তাদের কাজ চলতো সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসালামকে আলাহান তালা পাঠালেন কোরআনুল করিম দিয়ে কোরআনুল করিম এটা সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোন সন্দেহ নাই সর্বশ্রেষ্ঠ হওয়ার কিন্তু কোরআনুল করিম সম্পর্কে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে কোরআনে করিমের একটি হরফ একটি অক্ষর এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম এই একটি অক্ষরের ব্যাখ্যাও দিয়েছেন যা আমি বলছি না আলিফিলামিম একটি অক্ষর আলিফ একটি লাম একটি মিম একটি মানে আলিফ লাম যে পড়লো সে যেন তিনটা অক্ষর পড়লো প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আলামিন শুধুমাত্র পড়ার কারণে আমল করলে তো আরো সব সেটা আছেই শুধুমাত্র পাঠ করার কারণে রব্বুল আলামিন প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার জন্য একটা নেকি রেখেছেন এটাই শেষ কথা নয় আল্লাহ রসুল্লা আলি সাল্লাম বলছেন আর প্রত্যেকটা নেকি কিন্তু অটোমেটিক দশগুণ বেড়ে যাবে তার মানে হচ্ছে যে এই একটা অক্ষর পড়লে আমি সাথে সাথে দশটা নিয়ে কি পাচ্ছি অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লুআসাল্লামের সাথে করেছেন এই কোরআনের ধারক বাহক যারা তাদেরকে কেয়ামতের দিন রব আলামিন বলবেন সাহেব কোরআন একরা দুনিয়া যেমন তুমি কোরআন তেলাওয়াত করতে মহাদিসরা বলেছেন হাফেজদের সংক্রান্ত বিশেষ করে যারা হাফিজ তাদেরকে বলা হবে একরা তুমি তেলাওয়াত করো আপনি তুলে ধরেছেন আমার প্রশ্ন জাগে আপনার কাছে প্রশ্ন হলো আসলে তেলাওয়াতে অসংখ্য যায় কোন সন্দেহ নেই আর করানকে নিয়ে নিজের জীবন করবো না নিজের জীবন যেমন ইচ্ছা তেমন করতে পারি তাতে যায় আসে না এই বিষয়ে আপনি কি মনে করেন আসলে এখানে দুইটা সমস্যা তুলেছেন অত্যন্ত চমৎকার বিষয় দুইটা সমস্যা এক হচ্ছে কারো কারো ধারণা এমন যে কোর আন শুধু তেলাওয়াত করলে কিছু লাভ হবে না শুধু তেলাওয়াতের মাধ্যমে কোনো স্বভাব নাই তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সাথে লম্বা এবং বিস্তারিত কোনো দলিল আদিল্লার দিকে আমি যাবো না ছোট্ট একটা কথা দিয়ে তাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে আমার উত্তর এসে যাবে যদি অর্থ বুঝেই কোর আন পড়তে হয় এবং অর্থ ছাড়া পড়লে স্বভাব না হওয়ার যদি কোনো বিষয় থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাম কোরআন পড়ার যে সবাবের কথা যে হাদিসে বলেছেন তিনি সেখানে যেই আয়াতের কথা বলেছেন সেটা হচ্ছে আলিফুলি আল্লাহ জানেন আমরা যে কোনো তফসির কিতাবে যখন খুলি পাশে কি লেখা থাকে আল্লাহ আলম বিজয় আলী যে এই আলিফুল্লাহমের অর্থ কেবলই আল্লাহ জানেন তাহলে কি আমি আলিফুলাম পড়লে কোনো স্বয়াব পাবো না এটা আপনি বলতে পারবেন যদি আপনি কথা বলতে পারেন আপনার সাথে আমার আর কোনো তর্ক নাই আর যদি এই বলার সাহস না থাকে তাহলে এই কথাটা প্রত্যাহার করে নি মিমের তো অর্থই নাই অথচ দিয়েই উদাহরণ দিয়েছেন যে আলিফুল্লাহম যে পড়বে আমি বলছি না সে তিন নেই পাবে আমি বলছি না সে মিম একটা অক্ষর আমি বলছি এখানে তিনটা অক্ষর সে তিনটা নেই ত্রিশটা নেই পাবে রসুল সাল্লাহাম যেখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন সেখানে আমার মন্তব্য বা আমার এই মত প্রকাশ করার প্রশ্নই আসে না তাহলে কোরআনের সাথে আর ভিন্ন অন্য কিতাবের সাথে পার্থক্য হলে কথা এটা কোরআনের অলৌকিকতা কোরআনের শ্রেষ্ঠত্বের একটা কারণ অন্যদিকে আরেকটা অংশ আছে যারা আমরা মনে করি কোরআন শুধু বরকতের জিনিস কোরআন শুধু বরকতের জিনিস অবশ্যই কোরআন বরকতের জিনিস কিন্তু ওই জায়গাতে আপনাকে শুধুটা কেটে দিতে হবে কোরআন কেবলই বরকতের জিনিস না কোরআন সংবিধান কোরআন আমার বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন কোরআন তোমাকে হেদায়তের পথ দেখাবে রাস্তা দেখাবে বানাবে আল্লাহর কথা আপনার কথা অনুযায়ী যে কেউ যদি করন মনে করে যে এটি শুধু তেলাওয়াত করেই সব নেওয়ার এই বিষয়ে একটি বাস্তব জীবনে মানার প্রয়োজন নেই বরং প্রয়োজনে করানের বিরুদ্ধে আইন পাশ করাতেও তিনি প্রস্তুত থাকেন এমন ব্যক্তিদের বিষয়টা কি আপনি অত্যন্ত স্পর্শকাতর এবং বাস্তব ধর্মী একটা প্রশ্ন করেছেন মোনাফিকের আলামত হজরত রসুল করিম সাল্লাম কিছু বলেছেন এটা হচ্ছে আমলি মোনাফিক আমরা বলি যে সে শুধু কিছু মুনাফিকের কাজ করছে তাকে মুনাফিক বলা যাবে না সরাসরি কিন্তু অলামায়ক রাম বিজ্ঞজনরা প্রকৃত মুনাফিকের কিছু নিদর্শন তারা কোরআন হাদিস থেকে উল্লেখ করেছে অনেকগুলো আলামতের কথা তারা বলেছেন যে এই গুণগুলো যার মধ্যে থাকবে সে প্রকৃত অর্থেই মুনাফিক আর এই মুনাফিক কিন্তু কাফির তাদের মধ্যে একজন হচ্ছেন যারা কোরআনের আইনকে কানুনকে বর্তমান প্রেক্ষাপটে অকেজু মনে করে আমি অকেজু এজন্য বলছি যে যারা মানব রচিত আইনের পেছনে ছুটে কোরআনকে পেছনে ফেলে নিশ্চয়ই এই ভেবেই যে কোরআনের আইন অকেজু এটা হয়তো কারো কারো ধারণা তাদের মাঝে কেউ এরকমও আছে হ্যাঁ কেউ হয়তো সকলে চলছে সেই হিসাবেই চলতেছে আমি সেটাই বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ধারণা কিন্তু আসলে এখানে অনেকগুলো শ্রেণী হয়ে যাচ্ছে এক শ্রেণী হচ্ছেন যারা ভাসিয়ে দিয়েছেন দেখুন একজন মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আপনি তার সাথে ভাসিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি ওই অংশেরই কিন্তু থেকে আপনাকে আলাদা করার কোনো সুযোগ আপনি স্বীকৃতি দিচ্ছেন একজন কাজ আমরা সুন্না কাকে বলেছি রসুল সাল্লা আলাইসাল্লাম যেটা করেছেন এবং বলেছেন প্রকৃত অর্থে শূন্য ওইটাই হওয়া উচিত কিন্তু সুন্নার মধ্যে আমরা এটাও বলেছি সাহাবায় করেছেন রসুল মোহনু স্বীকৃতি দিয়েছেন চুপ ছিলেন সেটাও শুননা সেটা যদি শূন্য হয় তাহলে যারা কুফুরি করছে যারা কুফুরিকে মৌন স্বীকৃতি দিয়ে তার সাথে নিজেকে জড়িয়ে দিচ্ছে ওটা কেন কুফুরি হবে না এটা অবশ্যই কুফুরি এ হচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে বিজাতীয়দের সাথে সুসম্পর্ক গড়ার জন্য কোরআন হাদিসকে শ্রেষ্ঠত্বের আসনে মনে প্রাণে বিশ্বাস করা সত্ত্বেও কার্যত তারা এই করছে তারাও কুফুরি করছেন আরেক শ্রেণীর মানুষ যারা প্রকাশ্যেই বলে বেড়ান যে এটা আদিকালের বিধান নওয়জ বিল্লাহমিন জালিক এটা বর্তমানে অকেজু নজ্লাহিন জালিক তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক কিতাব এবং সর্বশেষ কিতাব কেয়ামত পর্যন্ত মানুষের জন্য যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের সমাধান অর্বুল্লাহ আলামিন এই কোরআনের মধ্যে রেখেছেন কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই যে এটা বহু যুগের আগের এবং আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবার আমরা আমাদের প্রোগ্রামে ফিরে আসব আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল নবীর আলো আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد কোরআন কুরআনে करी। তো বদরের যুদ্ধে তোমাদের মধ্যে থেকে লাভা বল আমাকে জোড়া করেছে। সুন্নাতের 바탕। তোমরা নারীদের সব সয়ে প্রদান করো। এটাই হচ্ছে বিধান। শরীয়তের নির্দেশ। নারীর মর্যাদা। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীর মর্যাদা দেয়নি। জাফর বিন মুহসিন, রাজাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলপর হোসেন मान दिए चले सर्वोजी सठीक लेंदेन बैध उपाय बड़ला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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार पुनः सम्प्रचार सकाल साढ़े नीस टी पुरान सन् विस्तारित आलोचना शुन्य धारा प्रोग्रामे सरल पते चोक रखन केवलम्री बांगल जानून थ जापर्हान आल्ला उल्लेख कर অত্যন্ত এক শ্রেণীর মানুষ কিন্তু এমনও আছেন যাদের নাম মুসলমান যারা নিজেদের নাম রেখেছেন আবদুল্লাহ জি অথচ তারা বলছেন আমি উদাহরণ হিসেবে বলছি যে আজকের পর্দার যে আয়াত তারা বলছেন এই আয়াত নারী সমাজের স্বাধীনতা হরণের একটা নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করার এগুলো যথেষ্ট এমন উদ্ভুত এবং পাগলের প্রলাপ আমরা বলবো এই সমস্ত কথাবার্তা তারা বলছে কেউ যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে এবং এও দাবি করে যে তিনি সুন্দরভাবে সলাতো আদায় করেন তিনি ইসলাম এবং যদি বলে থাকে আপনি কয়েকটা গুণের কথা বলেছেন তিনি বলেন আমি মুসলমান তিনি বলেন আমি নামাজ পড়ি এগুলো তিনি বলেন আদু করেন কিনা আমরা জানি না কিন্তু মোনাফিকদের সর্দার ছিলেন সর্বশ্রেষ্ঠ মোনাফিক এবং তিনি শুধু বলতেন না আমি মুসলমান তিনি বিভিন্ন জায়গায় জেহাদের ময়দানে রসুল সাল্লাহ ইসলামের সাথে গিয়েছেন বিশৃঙ্খলা করেছেন যাই করেছেন কিন্তু গিয়েছেন রসুল সাল্লাহ সাথে জীবনের সব কাজ তিনি করেছেন তিনি শুধু কোরআনের আয়াতের পরিবর্তনের দাবি জানান নাই তিনি শুধু বলেছেন যে আমরা মদিনায় গিয়ে যারা সম্মানিত আছে তারা অসম্মানিত যারা তাদেরকে বের করে দেব যেটা সুরাম মুনাফেকের মধ্যে আসছে আমরা বের করে দেব এই কথাটাই বলেছেন এই শুধু এতটুকুর কারণে তিনি বলেছেন সম্মানিত বলতে তিনি নিজেদেরকে বুঝিয়েছেন অসম্মানিত বলতে যারা মক্কা থেকে হিজরত করে আসছেন এবং রসুলসল্লা আলিয়াল্লামকে বুঝিয়েছেন দেখুন এই সমস্ত কর্মকাণ্ডের কারণে সে কিন্তু কোরআনের আয়াত পরিবর্তনের দাবি জানায় জানায়নি এই সমস্ত কর্মকান্ডের কারণে তার সম্পর্কে বলছেন জাহান নামের নির্দিষ্ট জায়গায় আসফাল না যতই ইমান দেখাক আসলে যদি ওই ব্যক্তির যদি এই দশা হতে পারে যারা নামাজ পড়েন বলে দাবি করেন আদৌ পড়েন কিনা আমরা জানি না যারা মুসলমান বলে দাবি করেন আদৌ মুসলমান কিনা আমরা জানি না কিন্তু এই আবদুল্লাবনে উবাইয়ের চেয়ে আরো ভয়ঙ্কর কথা হচ্ছে কোরআন পরিবর্তনের কোরআনের বিধান পরিবর্তনের কথা যারা বলেন এবং শুধু এই কথা বলেই ক্ষান্ত থাকেন না কোরআনের বিধানকে বিদ্রুপ করেন তারা তাদেরকে আপনি মুসলমান বলবেন তাহলে আবদুল্লাবিনী উবাই কি দোষ করেছিল এই প্রশ্ন আল্লাহর কাছে চলে যাবে না মিন আলী যে এই সমস্ত লোকগুলাকে যদি আমরা মুসলমান বলি তা আব্দুল্লাবনে কোন অপরাধের কারণে সেবনে জগন্য কথাবার্তা করছি করছি দেখুন আকিদা সম্পর্কে দিলের বিষয় অন্তরের বিষয় আমরা হয়তো জানি না কিন্তু একটা কথা আছে যে আসলে ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড যে মানুষের চেহারাই কিন্তু ভিতরের কথা আপনার কথাই কিন্তু বলে দেয় আপনার ভিতরে কি আছে এই আমরা হয়তো আপনাকে মোনাফিক বা কাফের বলতে পারছি না কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু কুফরি কথা সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারবেন আমরা শুধু বলছি একদম নিশ্চিত করে জেনে রাখুন কোরআন হাদিসের উপর ভিত্তি করেই বলছি যেগুলো নিশ্চিত করে কাফেরের কথা কেন কোরআন হাদিসের দলিল কোথায় এখানে দলিল শুনুন সুরায় আজাবের মধ্যে রব্লা আলামিন বলছেন সিদ্ধান্তের পর যদি কেউ নিজের সিদ্ধান্ত দিতে চায় তাহলে সে মোমিন না অন্য আয়াতের আলমিন যেটা বলেছেন তাহলে অর্বিকালে হাতু হাকিমা আমরা বুঝতেছিম এসেছে আল্লাহ দিয়েছেন এটা আমরা অবশ্যই পড়বো এবং শিখবো সে আলোকে নিজেদের জীবন গুরব আমাদের সমাজে এমন একটা চর্চা এখন দেখা যায় যে অনেকে রয়েছেন যারা আসলে করান শেখারও চিন্তা করেন না করান মানারও চিন্তা করেন না কিন্তু তারা বা তাদের ব্যক্তিবর্গরা মারা গেলে দেখা যায় বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালনের ক্ষেত্রে বা আরও দিবস পালনের ক্ষেত্রে করান খতম নিয়ে খুব মানে একেবারে গুরুত্ব দেন সাধারণ জনগণকে যেন মনে হয় বোঝাতে চান তারা যে আসলে আমরা খুব কোরআন প্রিয় আসলে তাদের এই কাজটা কতটুকু অনুষ্ঠানগুলো করছে আমি ওখান থেকে শুরু করতে যাই তিন দিনের দিন দশ দিনের দিন চল্লিশ দিনের দিন বিনয়ের সাথে আমার প্রশ্ন আমি যখন জন্ম নিয়েছিলাম আমার মুখে আমার মা তিন দিনের মাথায় দুধ দিয়েছিলেন নাকি আমার জন্মের সাথে সাথে আমার চিৎকারের সাথে সাথে আমার চিৎকার বন্ধ করেছেন আমার মা দুধ দিয়ে সেই মা বাবা মা বলেন বাবা বলেন আমার জীবনের শুরু থেকেই যাদের অবদান আমার জীবনের শুরু না শুধু আমি আসার আগে থেকেই যাদের অবদান সেই মা বাবার জন্য আমি তৃতীয় দিন শুরু করলাম এটা স্বীকৃতি নয় আমি প্রশ্ন আপনি করছেন কেন দশ দিনের দিন করছেন চল্লিশ দিনের মাথায় করছেন অথবা বছর ঘুরে একবার করছেন আপনার মা বাবা আপনাকে এক বছর পরপর আপনার লালন পালনের একটু খোঁজখবর নিয়েছিলেন না প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার প্রয়োজনের সময় আপনার পাশে দাঁড়িয়েছেন যেই মা বাবা প্রতি মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়েছেন আপনি কেমন নিম খারাম সন্তান ওই মা বাবাকে আপনি বছরের পর একবার যেয়ে আপনি স্মরণ করছেন কিভাবে করছেন সেটা পরে আসছি এটা কোন প্রবণতা আসলে এটা একটা ভ্রান্ত নীতি আমার মা বাবার জন্য আমি যখনি সুযোগ পাবো আমি যখনি কোনো নাক আমল করার সুযোগ পাবো আল্লাহ তাল আমার আমলের স্বভাব তো আমাকে দিবি নি আমি যদি আল্লাহর কাছে একটু বলি রব্বুল আলমিন আমি যে কালামুল্লাহ তিলাত করতে পারলাম সে আমার মা বাবার অবদান আল্লাহ আমার এই আমলের ওসিলায় আমার এই আমল মানুষ আজকে নানা রকমের অসিলা দেয় এটা আরেক ভ্রান্তি ওসিলা দিতে হবে একমাত্র আমলের আমল ছাড়া কাউকে কোনো রকমের অসিলা দেওয়া যাবে না আমলকে অসিলা দিয়ে যদি আপনি বলেন আল্লাহ এই আমলের ওসিলা আমার মা বাবাকে আপনি রহম করুন কত চমৎকার সিস্টেম ছিল সেটাকে আমি দিনের সাথে সীমাবদ্ধ করে ফেলেছি এক দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে দেখুন আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু ওই ফেরস্তার মতো আসমান থেকে এসে বলছি না আমি সমাজের একজন মানুষ এই সমাজের সমস্ত বিষয়গুলো একদম আমার সামনে বিশেষ করে মসজিদের সাথে সম্পৃক্ত আমি আমার পরিচয়ে বলেছিলাম এক পর্বে আপনার সাথে আলোচনা করেছি আমি এক মসজিদের সাথে সম্পৃক্ত মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে মহল্লার সাথে সমাজকেন্দ্রিকই আমাদের জীবন ব্যবস্থা এই জন্য সমাজের এই সমস্ত বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার আমি দেখি কি হচ্ছে আপনি যে প্রোগ্রামগুলো করছেন সেখানে আপনি ডাকছেন ভাড়া করে কাউকে আনছেন আনার পর আপনি সেখানে কোরআনকারী তীলাত করছেন কোরআনের অপমাননা হচ্ছে সেখানে অপমাননা কিভাবে আমি নিজে দেখেছি ভাই কোরআন পড়া হচ্ছে এক জায়গায় অন্য রুমের মধ্যে আপনার অন্য আপন জন আত্মীয় স্বজনরা বসে বসে সিগারেট পান করছে নানা রকমের দুনিয়াবী কথাবার্তায় তারা লিপ্ত কারণ কারণ আপনি তো দোয়া আজকে কিছু কিনবেন ওই কেনা দোয়াটা আপনার মা বাবার জন্য পাঠিয়ে দিবেন আপনার নিজেদের তো কিছু করার দরকার নেই ভাড়া জিনিস নিয়ে আসছেন মানসিকতাটা চিন্তা করেন কোরআন ভাড়া আনার জিনিস দোয়া ভাড়ায় আনার জিনিস তাহলে কোনো ধনী লোক জাহান নামে যেত না জাহান নামে যেত না শিব রেমা আলাইসাল্লামকে আইনে একদিন দোয়া করে কিছু টাকা পয়সা দিয়ে দিতেন বাস ওইটা নিয়ে আসে জান্নাতে চলে যেত কোনো দরকার ছিল না যাই হোক এটা আমরা করছি এখানে আরও একটা বিষয় যেটা আপনি দেখুন এই যে কোরআনের খতমের নামে আমি যেটা করছি কোনো কোরআনের ধারক বাহক আলেম হাফিজকে অপমান করার জন্য নয় বিনয়ের সাথে আপনার আমার ভাই এই হারাম থেকে নিজেও রক্ষা এবং কংকেও বাঁচান এখানে একটা হাদিয়া লেনদেন হয় কোনো আশ্চর্য লাগে মাইয়তের জন্য দোয়া করে কোনো রকমের বিনিময় গ্রহণ করা স্পষ্ট করে বলছি দায়িত্ব নিয়ে এটা হারাম এটা হারাম কোনো সন্দেহ নাই সেটা আমরা দিচ্ছি এবং নিচ্ছি উভয় গুণাগার হচ্ছি ধন্যবাদ মহতারাম আপনি অনেক সুন্দর জবাব দিচ্ছিলেন আবার সুযোগ হলে কখনো আপনার সাথে ফিরে কাছে ফিরে আসবো ইনশা আল্লাহ আজকে আমাদের সময় শেষের দিকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আসলে কোরআনের নামে কোরআনের দোহাই দিয়ে কোরআনকে দিয়ে জীবন করা তো দূরের কথা বরং যেগুলি নিষিদ্ধ সেগুলি কর্মে আমরা যেন আজকে লিপ্ত হই আল্লাহ আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করে সঠিকভাবে কোরআনকে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন আীন ও আলহামদুলিল্লাহ রবীমিন আসসালামাইকুম ওরক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদদু জান্নাতবি আপনারা দেখছেন পিএস বাংলা আসসালামু আলাইকুম And believe in him. Kuntum my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. शुरा, बार, शकाल महान आल्ला मानवजात आह्वान दया ज्ञान झर्णाधारा विपदगामी पथप्रदर्शक